হিসাম রহমতুল্লা আলাহিউতে বর্ণিত তিনি বলেন আমার পিতা বর্ণনা করেছেন যে উসামা ইবনু জায়দ রজি আলাহতু আল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে বিদায় হজে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইস্লাম কেমন গতিতে পথ চলেছিলেন রাবি ইয়াহিয়াহ রদিয়াল্লাহতু আল্লাহ বলতেন উরওয়াহ রহমতুল্লা আলহি বলেন আমি শুনতে ছিলাম তবে আমার বর্ণনায় তা ছুটে গেছে উসামাহ রহমতুল্লা আলহি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম সহজ গতিতে চলতেন আর যখন প্রশস্ত ফাঁকা জায়গা পেতেন তখন দ্রুত চলতেন না হচ্ছে সহজ গতির চেয়ে দ্রুততর চলা